الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوجل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَعَلَّمَهُ لَا شَرِيكَ لَهُ وَلَن تَهْدِيَنَّ النَّاسَ محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومارك وسلم أما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِينَ يَتَاهَدُونَ لَا هَادِيَ لَهُمُ وَإِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْمَ يَوْمِ عَاشُورَاءَ أحسنت و على الله أي يغفر الذنوب التي قبل أو كما قال رسول الله صلى الله عليه وسلم تذكر ان গত সময় বলেছিলেন বছর শেষে দিলভাগ মাস এটা আউনি বছরের শেষ মাস একদম দেওয়া শুরু হয়েছে এটা আগি বছরের প্রথম মাস আল্লাহ আমাদেরকে চন্দ্র মাসের প্রথম মাস যে মাসের অনেক খুঁজে রয়েছে যা কিছুক্ষণ আমি আপনাদের মধ্যে আরত থাকব সেই মাস আমার প্রতিক্রাম অপর দিকে যেটা ইংরেজি মায়ের বলা হয় বদল না ওইটাও শুরু হয়ে গেছে এই বৎসর একই সময় আর এই বৎসরও শেষ হল আবার শুরু অপার দিকে আমাদের দেশের মধ্যে আর এক নূতন একটা সময় শুরু হলো এখানে আল্লাহ তাল্লাহ আমাদের যে পরীক্ষা নেবে পরীক্ষা নেবে কেউ যদি বিজয় পেয়ে থাকে সে অংশে হয়ে গেল না কে আল্লাহ শকরগুজারী করল পরীক্ষা নবেন চল্লাহ কত কষ্টের মুখে বক্করি ছেড়ে চলে গেলাম মাতৃভূমি ছেড়ে মন্দির চলে লম্বা ইতিহাস আজ বৎসর মাথায় আল্লাহ কাজ আল্লাহ কে তিনি ফিরে আসেন তো হাতিতে মধ্যে লিখছে নদীয়ালাকালাম তখন দুই হাজার বসে ঢুকেছিলেন তো তিনি তিন হাজার লাখ সুযোগ আদায় করবেন এই বিনয় প্রকাশ করতে গেয়ে একটা ঢুকে গেছিলেন এতটা যে তখন তিনি উটের পিঠে বসাচ্ছিলেন ওনার নাচ মোবার উটের পিঠের সাথে ভসা লাগে থাকে কিন্তু আল্লাহ এতগুলো মেরামত দিলেন তা সকলকে আমরা আদায় করবেন এই ভয়ে মেরামত থেকে বড় ভয় হল আমি এই ন্যায় মত করতে পথে এই ন্যায়মন্ত্রীর মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্ব আমি কতটা করতে পারি এটা হল ভারত দেশি পরীক্ষা সেই পরীক্ষায় অনেকেই আমরা পাশ করতে পারি জানাই দেওয়া হয় যে আপনার আজ পথ আগের পিছের সব ভূতাম কোন নবী গুনা করতে পারেন যদি কেউ বলে নবী গুনা করছিল নিশ্চিত বলে করবেন এ লোকটা পর হই আহ পড়ে আপনার কাছে কখনো তার কথা মানবে নবীন্দ্র যে বুদ্ধ রে শাহবা এরা বুদ্ধ তার সাথে কথা আমি চলে তাহলে আপনার जब तुम बुझते तुम्हारे बसा जाए भूल धरते भूल धरते तरह से तो निसंदेह से তাকে হতো ক্ষেত্রে খাল তা নবীনদের গুনা করি এই ঘোষণা পাওয়ার পরে নবী আল খান ছেলাপি বাজার কমি কি আগে বেশি ছিল তাতে বেশি তো সহমাই বিশেষ করে আয়সা সিদ্ধান্ত আগে কষ্ট করতে ঘোষণা সে কোনো প্রকারে পথরাও করবেন না বিদর্ঘবাদ করবেন না তারপ্রিয় বেশি পরিশান তিনি একই জবাব দিলেন যে আল্লাহ আমাকে এই মেরামতটা দিলেন এর সকল কিভাবে করেন তো দেওয়ার কথা না আল্লাহ দয়া করে সকল প্রকারী এটার হাত আদায় কিভাবে কর এখানে মুসলমানের মূল স্বভাব যখন কোন পায় তখন তার প্রেশান হয় যে ন্যায় মত সকল উদয় করতে পারল তার না শক্তির কারণে আদালতের মধ্যে গ্রেফতার হয় এই কারণে তিনি বিজয় বেছে যখন বক্কায় ঢুকতেছিলেন একটা মানুষ সোজা হয়ে বসে থাকার কথা অতদূর সোজা হয়ে বসতে পারতেছিলেন এতটা হয়ে গেছিলেন না মোবারক এই অবস্থা তিনি আর যারা এতদিন পর্যন্ত ওনার সাথে যুদ্ধ করে মধ্যে যে যুদ্ধ করে ওনার কথা চাহবায় সহিত তাই যে ওনাকে রক্তাক্ত উহু দে ওনাকে গুলো লোকগুলো ঠায় দাঁড়ায় আমাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে নদীয়ালা তাদেরকে লক্ষ্য করে বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তোমরা না বুঝে ভুল এখন তোমরা ভুল বুঝতে পারবে স্ত্রী বা মূল্য তোমাদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই বিরল্লাহ এখন আমি আল্লাহ দয়া করতেছি আল্লাহ তোমাদের সকলকে মাফ দেন এই হল মুসলমন্ত্রী আদর্শ তার বিজয়ের না তার সুন্দর তার তরিকা কেন এসব জিনিস সামনে রাখতে হবে মুসলমানদের জিনিস কাজে তাদের আমল করার জন্য এই হাদিজ গুলো জানা থাকা খুবই জরুরি তো আল্লাহুল্লাহ আরামিন নবী আরেক তারাতে আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করা আজকে বিষয় কথা বলতে চাচ্ছেন যেতু এই মাসের মধ্যেই আসুরা আসে মহাদব মাসের দশ তারিখকে আশুরা বলা হয় আসারুন মানে দশ আর ওই বিশেষ দিনকে বলে আসুরা আসারুন থেকে আশুরা घटना घटा निक्रोध जाहर करू अल्थ जमाना महाप्लाव प्लव शुरु दिले जो पहाड़ এসে ছেলে গেল এখন তো পানি ভরে বাস্তব পানি ছাড়া সুপ্রিং ছিল কুল কিনার আছে কাশ গেল দুবাই একদম যাই হোক অবস্থান তার মানে তাদেরকে এই মহাপ দেওয়া হবে এ ঘটনা ঘটছে আসুন আর এক বড় ঘটনা বস্তায় অন্ততের মূসার দা মুম্বতকে নিয়ে ছিলেন বিশ্বরে खेल लोकजुर हाथे खूब निर्तित तो आल्ला निर्देशन लोकन राजे फेल पड़े दामक दन्मभूमि जो आप सीरिया वाले सूरिया ওখানে চলে আসে আসলে কোনর ওই জায়গায় বাসার কোন সাগর নেই এখন অবস্থা আছে পরে কেটে সাগর বানানো হয়েছে ওই জমানে কাটা এখন কাটা হয়েছে ওটার না হল সুয়ে সাগর আপনারা দেখেন ওই সাগেরটা কিন্তু একটা জায়গায় যায় সেটা আসবে আসবে আছে ভূমন্ত মহাসাগর গেছে উত্তর স্থান দিয়ে ওটা ঢুকছে এখন তো বৃদ্ধার্থহিত সাগর ওটা আরব সাগর ওই ভূমন্ত সাগরের সাথে খনন করে সাগর তৈরি করে দেওয়া হয়েছে উঠতেন দিঘেন ওই ছাগলটা আরো সামনে দেয় আরও সাত সাত মায়ের সামনে দেয় ছাগল শেষ আরো পাঁচ সাত মাইল অধিকটা দেখে হচ্ছে উত্তর দিকে উনি ভুল করবে দক্ষিণে যা সাগর বড় উঠছে কয়েক মাইল টাকা এখন ওনারা অন্যস্ত করেছেন রাখুন কি করলে যাই হোক ওখানে নির্যাতিত হয়েছিলাম ওরা এখন ছিল নির্যাতিত তো হয় জানে বেসে জেলার তাহলে তো জানে লাগবো না আমরা কারণ স্বামী এতক্ষণ সাগর তো শতাব্দী পার হওয়া সব কথা গেছে তার দলবল নিয়ে আমাদেরকে পাতলাও দরকার এর দিকে সাগর এর দিকে ফেরাওয়ালি আব্দি একটু ভয় দেবে না আমার আশা আমার সর্বার্থীদের আপনি নবীর ইমার শক্তিটাকে আমার সাথে আমার রব আল্লাহ হয়ে গেছে নিশ্চয় তিনি আমাদের জন্য কোন রাস্তা তিনি আল্লাহ করলে আল্লাহ করব আল্লাহ বলে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সগরের মধ্যে বাড়ি পাম্ব না করে সগরে বাড়ি পা এই জন্য সরিয়াল সরিয়াতের কথা আল্লাহর কথা বুঝে না আসল আল্লাহর সব কথা আমাদের খুব দূরত দেওয়া আগে বুঝে আসবে আমাদের দায়িত্ব না আসলো মানুষ এর মধ্যে তোমার কামিয়াবি রাখা হয়েছে মাস্ত ভালো অনেক কথা বুঝে আসছে এই পুরা এই মুখারিকে তো ছেলে দলাই করতে বলল কি যুক্ত দেবে না বুড় ছেলে একটাই ছেলে তখন কিন্তু উনি আল্লাহ হতে করতে গেল করতে পুরো বলিয়ার দাম করলেন আবার ছেলেও দিলেন ছেলেও বেরিয়ে দিলেন ওনাকে অনেক কিছু দরজা দিলেন খলিল বনায় দিলেন খলিল অন্তর অন্দ বনায় দিবে এমনি হয়েছে তো আল্লাহের কথা যখন সামনে আসে এখানে যুক্তি খোঁজার দরকার মানতে যে মানবে সে কামিয়াব আপনি যুক্তির পিছনে দইবে মধ্যে মুক্তি নেই সে ধ্বংস ডাল মারে না সে নিজের যুক্তি উদার যুক্তি তো হলে কে না হচ্ছে করে না সে ধ্বংস তো মার্চ মধ্যে করে হুকুম ছিল এইটা এটা কথা আল্লাহ সুবরতে আল্লাহ সাগরের মধ্যে রাস্তা করে দেয় একদম প্রাচীর মতো খারাপ হয়ে থাকে ওনারা তলদেশ দিয়ে বলবেন তলদেশ দিয়ে পার হয়ে চলে সাহাবা একেবারে একটা জামাত তাদের পরিকার করেছেন আল এদ হাজি ওনাকে একটা জিহাজে পান হয়েছিল ওখানে যাইতে গেলে একটা পড়ে কি করছে সমস্ত হ্যাঁ নৌকা কাশ্টি দেখি মুসলমানটা কেমনি আসছে দিনের জন্য জে করার জন্য কিছুই তখন নেই আমরা দলীয় উপর দিয়ে রওনা হয়ে যা দুই রেখা সালাদুল হাজব করলেন এবং সাথীদেরকে আল্লাহ চাকর নাম নাম শিখে ওই যত হয়াতা বাংলা ভাষা খন্ড তারপর এই ধরনের গভর্নার ইনচিফ অর্ডার দিলে দরিয়া গেলে যাবার এই ঘটনা নিয়ে ওখানে তো পানি সরায় সাগরে তল দিয়ে রাস্তা করে দিয়েছে আর এখানে পানি উপরতে চলে গেল আল্লাহ আল্লাহ হুসেন সাজ রাখতে সব কিছু করতে পারে তো মূল সালের খেলারি ওই সাগরের তলা দিয়ে মাটির পুতে দিয়ে চলে গেছে তারা যখন সাগরে মাঝখানে সাগরে গেছে ধরো দুই মাইল তিন মাইল যেত আমার হুকুম এক সারো রাস্তা করেছে আমি এই রাস্তাতে তারা পাবেন সে তো খোদা খোদাই প্রমাণ আমি হুকুমকে রাখছিলাম ধরতে পারব ঠিক আছে রাউন্ডে গেল ওরা নাচ খাবে আর এরা নাম এখন কি হবে উনি আল্লাহ আল্লাহ তোমার আর একটা করছে উনি দ্বিতীয় বাড়ি বাড়লেন এই বাড়ি সব পানি দাঁড়ায় রাস্তা পড়ে ফেরা আমাদের দায়নি এখানে একদম সলীল সমাধি হয়ে এত গভীর উঠতে পারবে কিন্তু পড়ার সুযোগ সে পায়নি জিদ্রায় হুমকি দিল্লা এখন সময় হয়েছে কখন আশাই সারাদিন তুমি নবীর সাথে নকালবাড়ি করে আসে এখন মৃত্যুর সময় ইমান গ্রহণযোগ্য না মৃত্যু সময় মৃত্যুর আলামত দেখেন ইমান আনলে ওই মান গ্রহণযোগ্য না তো সে আর ইমানো পারছিল কিন্তু ওই সময় পাওয়াটা গ্রহণযোগ্য না আমার প্রতিমা আমি বলছিল আছে আমিও সেই প্রদারফল কি করলাম এই সময় মৃত্যুর আত্মহূর্তের সময়টা এই সময়টার ইমান গ্রহণযোগ্য না তবে একদিকে মোর্চারা সেনা বাহিনী চাইছিল ফেরতাম অন্য ডাক্তার দেখা গেল না ফেরা অনিল্লাস বেঁচে উঠল ঢেউতে কিনারে নিয়ে গেল সব বদল প্রত্যক্ষ করলো এই খেরা আল্লাহ ঘোষণা করলেন হালিয়া নুনা জিকা বি বাদামিকা লিটাকিম আজকে হে প্রাউন আমি তোমার তোমার বডিকে নাজাদ দিব কর করুনা জি কাম নাজাদ দিব বি বাদামিকা পদন মানে সরি যাতে করে তুমি পরবর্তী লোকদের জন্য নিদর্শন হইতে পারো জান্নার বিরুদ্ধাচারণ করলে নাফারমানি করলে এত বড় প্রতাপশালী বাচ্চা হ্যাও শিখতে পারবে তোমার মতো এই সমস্ত সাধারণ মানুষ আল্লাহ নাফারমারি করে ধ্বংস হয়েছে এই যে ঘটনা এই যে ঘটনা আল্লাহকে নাজাদ দিলেন আর ফেরাওকে দুবাই আনলেন অনেকে মনে করে এটা নীল দলিয়া হয়েছে না तो तो खाल, तो ए दिन तोहित सगरे एटागम दस तारीख आसन नदीकारी लल्ला तक हिजरत पर मदीर गई देखल सारा आसनारे लोकार হুজুরে জিজ্ঞেস করলেন কিসের রোজার আসবাই এই দিনে আর দুদল বলেন ধ্বংস করে কাজেই মোরতার সালাম সক্রিয়া হিসেবে রোজা রাখছিলেন আমরাও সক্রিয় হিসেবে কি করি তখন আমাদের নবীলকে বললেন তোমরা তো মুস্তার ধর্মকে রক্ষা করো না আরো বিরায় অনুসরণ করার জন্য বা তিনি রোজারেছেন সেই রোজা জন্য তোমাদের থেকে আমি বেশি বুঝুক আমি তার তোমাদেরকে সমর্থন করি আল্লাহ বসু তোমরা তো তার কথাগুলো আমি নষ্ট করো बंथी मत कर तुम्हारे बुक्त एक कथा सबाई केस तारीख रोजा लेकर सकून दे तक पर्त रमजान आई कई दस तारीख रोजा बोलने फरज हिसेब রাখতে পারবে পরে কেউ তো আমার বলল আপনার মধ্যে আর একটা নির্দিষ্ট আছে যে আপনি বৌদ্ধানদের বিরোধিতা করবে হুজুর রহমান এটাও নির্দেশ তাহলে শুনে রাখো সামনের থেকে আমরা পঁয়ত আগের দিন লাইন বাকিয়ে আমি যদি আগামী নতুন বেঁচে থাকি লাগে নবম তারিখে রোজা রাখি অথবা ওর পরের দিন রোজা রাখি বললেন উম্ম বলে দিলেন তোমরা তোমরা আছুরা রোজা রাখো লিখুন আর এই উদার রাখার ব্যাপারে বিরুদ্ধে কি বিরোধিতা কবলাহমান একদিন আগে একটা উদা রাখো একদিন পরে আর একটা উদার রাখো এইভাবে ওদিন উদার রাখতে হবে আবার ইহুদিদের থেকে পরিবর্তন করতে হবে এর জন্য আগে বা পরে একটা রোজা রাখা খুব দীর্ঘ এই রোজা খাওয়া প্রথম অবস্থায় সুন্দর দূর হিজ করে গেলেন খরচ ছিল এর পর্যন্ত রমজান নাগর হয়ে গেল রমজান সাল তাহলে আল্লাহর পক্ষ থেকে আসরা সড়ককে রহিত করে দেওয়া হবে এটার খরচ এটা এখন নকল দুদা এটা এখন নকল যদি কেউ রাখে তো তাকে অনেক জবাব দেওয়া হয় রমজান খরচ হওয়ার পরে ওইটা খরচ হওয়াটাকে রহিত হয়ে তখন হুজুরে বললেন আফদানুসিয়ান বা আদা রমজানের পরে সর্বোত্তম রোজা হল আসুরাম এখন আর সর্বোত্তম রোজা রমজানের পরে রমজান তো সবার উপরে এটা করছে আশুরাম একটা বললে আবার বললেন সময় আসুর আহ তা আসুরা যে রোজা এই রোজার ব্যাপারে আমি আল্লাহ দরবার আশা বাদ আল্লাহ রে আমি আল্লাহ দরবারে আশা বাদ কি আশাবাদ এই রোজার দারা আল্লাহ রসুরাল আমার উন্মত পিছনের এক বছরের গুণা মাফ করে দিয়েছে পিছনের এক বছরের সমস্ত সমস্ত গুণায় কবিরা সব মাফ করে দিয়েছে গুনায় কবিরা এর জন্য বলা হয় না যে মমিন গুণায় কবিরা করে না মমিন গুণায় কবিরা করে না কেউ কি জানে শুনে বিস্বাস বিসে তো কোন যদি ভুলতুক করে ফেলে তো বসে থাকে যখন কৌ বা করেছ পারাইতে না পারে তার খানা পিনা সব কিছুর থেকে মজা উঠে যায় সব তার সাথে মজা মনে হয় মনে হয় করেই না আর হয়ে গেলে সাথে সাথে করলে তার কোন থাকে না হয়তো করে না করলে সাথে সাথে তো এই জন্য বিভিন্ন ব্যবহারে বলা এক বছরে বোনামাপ দুই বছরে বোনামাপ কবিরা কবিরা তো নেই মমিনের কবিরা নেই কেউ বলেন আমার তো আসেন সে দা কে মম্মিত হয় আপনার কাছে কোন মমিনের থাকেন না আপনার কাছে থাকার কথা না এক বছরের গোনে স এই রুদার দ্বারা বা ইহুদের থেকে বাস্তব্য সৃষ্টি করার জন্য তোমরা কি করো এর আগে পরে মিলে একটা রোজা এই একটা করণীয় বললেন দুটা রোজা রাখো আর বললেন এই আশুরা এবার তাশুরা রোজাটা করতেন দৃঢ় প্রতিভা रास्ते क्यों जो परिवार परिजन एक इंतजार कर রসুনের হুকুম মনে করছে তো আল্লাহুল আলমিন সারা বছর তার রিজিকের মধ্যে বর্তদার হচ্ছে তাদের সারাদিন আর্থ হবে না আর একটা আদেশ তাদেরই বুধবার রাত্রে প্রত্যেকের যেন তার তৌফিক অনুযায়ী প্রত্যেকের যেন তার তৌফিক যায়। পরিবারের লোকজনের জন্য ভালো খানার হয় যখন যেহেতু বৃহস্পতিবারের আসরা পূজা ইসলামের রাত আগে আসে কেন ভালো খানা কোন রাত্রে করবেন বুধবার রাত্রে করতে হবে ভালো খানাও করলেন সারা বছর নিয়েছে আবার ওটা আপনার সাহারিত কি হয়ে গেল সেক্ষেত্রে সারিত কাজে লাগলো সত্যি এই দুটা করণীয় আছে আর একটা করণীয় আছে এই দিনে একটা কারণ এই দিনে এই মাসে পিছনের কোন কোন আল্লাহ তালা মাফ করে দিয়েছিল যারা বিরাট ছিল আল্লাহর আজামের উপযুক্ত হয়ে তো আল্লা কান্নাকানি করছে এই মাসে বা এই দিনে আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছে ভোজন করছে ভবিষ্যত এই মাসে এই দিনে যারা স্পেক্ষার করবে আমি তাদেরকেও মাফ করে দিচ্ছি ওই সাথীর দ্বারা স্পেক্ষার করা একটাও আর কাজ এই দিনে নদীয়াল সেনার সময় কলিজার টুকরা এবং হুসাই নজিয়ালার মুক্ত অন্যায় অবিচার বন্ধ করার জন্য সব আরামায় ত্যাগ করে যদিও উদ্দেশ্যে উনি কালিয়া হইতে পারেন নাই কামিয়ার হওয়া আমাদের হাতে না কামিয়ার হব কিনা কার হাতেও লার বেশি কোন দায়িত্ব দেওয়া হয় তোমার চেষ্টাটা দিচ্ছিল এটা আল্লাহ কামিয়ার হইতে পারে নাই এর আল্লাহ কোনো প্রশ্ন পারবে রায় আপনি কামিয়া হইতে পারবো না কামের পান্ডা তুমি ঠিক কাজটা করছিলো কিনা তো ভুল করছো কাজ করি না ভূর তা দেখেন কাজ করে গল্প একজন আমাদের দায়িত্ব স্ত্রী কাজ উনি স্তাহী কাজটা করছিলেন আমার যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতাটুক নিয়ে কারণ এজেড কে যখন নাকি ওনার বাপে ঘোষণা করে আমার পরে সেই মুসলমানদের বাচ্চা হবে তখন কিন্তু সে ভালো লোক ছিল লোক নামাজি खूब साहसिक भूमिका रखते खूब एम हज मोहबियाल्ला परवर्ती खिदा घोषणा करोर परामर्श कर ले। से के करे को। उम्मन के एक साथ मानस সবাই একমাত্র অনুগ্রামী দিলে দুই টুকর আছে আর আপনি যদি সবাইকে ধরে রাখছেন আপনার পরিচালনার তরিকা এ কাজের থেকে দেখবে এ সবাইকে ধরে রাখতে এই কারণে ছিল তাকে বারে ছিলেন যায় না সেটা বলে না রাজতন্ত্র বলে যে আপনি খামাকা যোগ্যতাকে কিছু তাও বসাই দিলেন এটা রাখি ইঞ্জিত বসানো হয়েছিল কিন্তু ওর কেস খারাপ যোগ্যতা ভিত্তিতে বসানো হলো বাপ পরে যাওয়ার পরে যখন পাওয়ারে আসতো তখন ওই চেলা কামলির কারণে সে হয়ে গেল চেলা কারণে হয়ে গেল অনেক লোক এরকম হয় আগে ভালো থাকে ক্ষমতা করার পরে ব্যালেন্স চক্র করতে পাশের লোকজনের কারণে পাশের লকজনের কারণে কি করতে পারে না ব্যালেন্স রক্ষা করতে পারে না এজিটের এই হাসনেছি তখন না তার নামাজের ঠিক নামাজ পড়ত বা না পড়ত অনেক মানুষ কাজে করব এবং সে তার ক্ষমতাকে একড়ে ধরার জন্য ব্যাংককে সহিদ করে দিচ্ছে ডাইরেক্ট সে করে নাই করছিল তারই একজন গভর্নর ওবায়দুল্লা বিন জিয়ান কিন্তু হুসাইনের মাথা যখন দরবারে নিয়ে গেছে এজি তুলছিল যেহেতু কুমারী ওবায়দুল্লাহ কোন জায়গায় যদি আমি হইতাম তা আমি অন্য কোন ব্যবস্থা দিতাম অন্তত হুসাইনকে শহীদ করতাম না এ একটা কথা বলছিল সে তার সব হয়েছিল। কিন্তু এগুলো কি অন্তরে থাকে এগুলো কোনো ডিপ্লোমা রাজনৈতিক কান্দা এটা ঐতিহাসিক না ঠিক করতে পারেনি এই কথাটা কু কিন্তু পরবর্তী ঘনন্তর বুঝা যায় এটা অন্তর থেকে না কেউ গেল ও যে গভর্নর এই করতে তাকে তো শাস্তি দেয়নি क्या भाजी दिल तेल पाठ আমি বুঝতাম না দায় দায়িত্ব লম্বা ঘটনা এই ঘটনা বলতেছে কমদার দরকার আমি এসে লম্বা ঘটনা দিক না আমি একটু বলবো আমরা অনেকে মনে করি এই দিন হুসাইন শহীদ হয়ে গেল আশুরাত এই কারণে মনে আশুরার এত ফিল মনে করি না তো ফুজিলার তো আল্লা রসুল আগে বলে দিয়ে গেছে তখন তো হুসাইন কি হয়নি শহীদ আর শহীদ হয়েছে তখন আল্লাহ রসুর দুনিয়াতে নেই এই দিনের কারণে আসুরা ফজিলার কেমনি হলো এই দিনের কারণে হয়নি বরং ওনার শাহাদ ওনার শহীদ হওয়া আরো বেশি ফজিলত করার জন্য আল্লাহ এই ফজিলাতের দিনে এই ঘটনাটা ঘটাইলেন এটা সক্ষ ওনার কারণে আসুরা ফজিলাত আছে না আসুরার কারণে ওনার শাহাদজিলাত আরো বেড়ে গেল আরো বেড়ে আমাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ দাম বাড়ে কিভাবে বাড়ে দাম দিনের জন্য যে কোরবানি করে তার দাম বাড়ে আল্লাহ হ্যাঁ তা এসে কি কোরবানি করলেন সরাসরি রক্ত হয়ে গেল জুতা আটকে গেল জুতা তা এসে খোলা রেখে কুহুদের জন্যে কি কোরবানি করলেন একসর কাছাকাছি কিন্তু আল্লাহ তালাকে এত বড় মাথাও দিচ্ছে কত বড় কুরবানি করছে ঠিক তেমনি ভাবে রশিদ আল রসুরের টুকরা তাকে करुण भार आल्ला दरकार क्या कर मस्तवा मस्तवा पाते हे दिन कुरबानी लागे तैग लागे त्यागर पर मस्तबा एक এটা আমাদের শিক্ষা দিতে হবে এই মাসের শিক্ষা যে আল্লা দিন আমার ভিতরে আনার জন্য দুনিয়াকে পৌঁছায় দেওয়ার জন্য আমার দান মালের কতটুকু বানি আছে প্রত্যেকে ক্যালকুলেশন করে আসরা ক্যালকুলেশন করার মাস উনি ডান মাল সব মিলিয়েছিলেন সব শেষ হয়ে গেল জন্য করার জন্য कतरूक ना चारे जान मालीन देखा जरा बस्जित मदालना करते जान माल दिखे तुसैन ओर किमुना वास्तवन कर रखा जान माले करते, जान मस्जिद द्वारा अल्लाहर का दाम बाढ़ तो इमाम हुसाइन एहदतर इच्छा व्याख्या सम्भव होता सबसे इसलमी खिलास इतिहास इसलमिक खिला कारदे चिंता चिंता भेद दिखते स्नान कारण इसलमी खिला नष्ट राजत रह लिखे की को की दा दाएना, दाएना, की। एक कितब बांगला लिखे गलत इतिहास मिथ्या इतिहास लिखे आना इसलमी खिलाफा ध्वसर प्रकृत इतिहास दे तुस्मान भारत मे दायीना एक सबा चक्रे युदिर बच्चा अब्दुल्ला से बासलमान ग আসলে বলা হয় সে চক্রান্ত করে এই খেলা ব্যবস্থাকে ধ্বংস করতে সমস্ত ছিল তো ওর ভিতরে কার ইতিহাস ছিল কিন্তু এটা গত কিছুদিন আগে যে বইটা হয়েছে আর একটা বাড়াই দেওয়া হয়। আর একটা বাড়াই ওখানে কারবালার পুরা ইতিহাস যোগ করে দেওয়া হয়েছে কাজেই ওই বিশাল কিন্তু থেকে কারবালার ইতিহাস জানতে না পরবর্তীতে চরিত্র আমরা রং দিচ্ছে রস রস দিছে বা কথা বলে তো কথা জানতে হলে এই ইসলামী ছেলে মাধ্যমের ইতিহাস যে বইটা এর সেটা যে অংশ দ্বিতীয় পার্ট কারবালার ইতিহাস এটা পড়লে আপনারা জানতে পারবেন এবং দেখবেন এই উম্লা কি আসা না হুতাই তো হয়ে গেল এক লোক স্বপ্ন দেখছিল হুজুরে বসে আছেন কেন আমি ইফতারি নিয়ে বসে আছি আসুন দিন হুতায় আসতেছে আমার কাছে ওকে ইস্তারি ঠিক স্বপ্ন দেখতে আগে ঠিক ওই উনি কি যে কম্প এই কাণ্ড করল কিন্তুদের পরে মুক্তাশ থাকার নামে আমি এক লোক দাঁড়াইনি বাহিনী গঠন করলো কি আমি নিয়ে সে দলবল গঠন করলো করে ওই লোকগুলোকে বাস্তরে করে বের করছিলেন করে সবগুলো কত করলো করে কুপার ডামে বস্তিতে সামনে রেখে দিল তখন সাপ আসলো সাপ আজকে ওবায়দুল্লাহ বিনজাদের নাকের মধ্যেতে দিয়ে ঢুকে আর মুখের মধ্যেতে বের হয় পাঠিত্বদের নাকের মধ্যে করতে সাপ আল্লাহ কুচবাস সাবে আসল আজাব তবে পরে কবলে রাখার পরে দুনিয়াতে আজাব শুরু হয়ে গেল বিষাক্ত সাপ নাক দিয়ে ঢুকতেছে মুখ দিয়ে বেরোতেছে কোটা মুখ দিয়ে ঢুকতেছে নাক দিয়ে বেরোতেছে এইসব কথা আমাদের বইয়ের মধ্যে তাদের ইচ্ছা আল্লাহ তো আল্লাহ এই যে করণীয় বললাম এই করতে থাকবেন বর্ধমীয় যেগুলো আছে ওখান থেকে রঙিন পানি খাওয়া হবে উচাই পানি না খেয়ে পড়ে গেছে তারা লোকজনের পানি খাওয়ায় আরে মল্লকে খাওয়ার কিছু কারণ তারপরে আমার মুক্তি বিভিন্ন প্রতিষ্ঠান আলোক সজ্জা করে কারো না খেয়ে বলে গেছে কারো খিচুড়ি দিচ্ছে নাম যে বিক্ষোভ দেখায় তোমার নাম রাখা মৃত্যু তাই যা ওই তার ইয়ার থেকে কিছু ভিক্ষা নিয়ে আসবে এমন দাহেদিয়াত কায় বইছে কেন করেন বাচ্চাদের হায়াত বেড়ে যায় বাড়বে না তো একটা পর্চা আছে আসরার নামে আবার লেখা একটা আছে ওর ভিতরে গুলো লেখা আছে বর্জনীয় গুলো লেখা আপনারা ফটো করে নিয়ে আপনাদেরকে দেওয়ার দিচ্ছি আল্লাহ আমাদের সকলকে আশরাকে সহিবার পালন করার প্রফিকা এর বাদ্যগুলো থেকে বাঁচার প্রফিকা